বাংলা মানবতা সমাধান সম্মানিত দর্শক মন্ডলী গত চারটি বৈঠকে আপনাদের সামনে আল্লাহ রবুল আলমিনের নাফর অর্থাৎ গুনা এটা কি এবং গুণাহ কত প্রকার এবং এই গুনার পরিণতি এবং গুণা থেকে মুক্ত হওয়ার কিছু উপায় আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম আজকে সংক্ষিপ্ত আকারে যে বিষয়টি আপনাদের সামনে আলোচনা নিয়ে আসবো সেটা হলেই আমরা কিভাবে জান্নাত অর্জন করতে পারব। কিভাবে আমরা আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে পারব তো বলেছি যে আল্লাহর এবাদ দুটা জিনিসের মাধ্যমে হয় আল্লাহর হুকুম আহকা মানার মাধ্যমে এবং আল্লাহর নিষেধকৃত জিনিস থেকে বাঁচার মাধ্যমেই আল্লাহর সন্তুষ্টি অর্জন হয় যে কাজটি করার বিনিময়ে গুণা হবে এগুলি কাজ থেকে আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন তো আমি আপনাদের সামনে একটি হাদিস উপস্থাপন করতে চাচ্ছি যে হাদিসটা জাননাতে যাওয়ার একটি পথ এবং গাইড হিসাবে আমাদের কাজে আসবে হাদিসটি যদি আমরা আজকে শুনি জান্নাত পাওয়ার একটা পথ আমরা খুঁজে পাবো সহিখ্যায়িত করেছেন মাহবিনবী সালামকে জিজ্ঞাসা করা হয়েছে যে আখবির ঈদ নাল আল্লা নবী সালকে জিজ্ঞাসা করা হয়েছে যে হে আল্লাহ নবী সাল আপনি আমাদেরকে বলুন যে আমলের মাধ্যমে আমি জান্নাত পাবো এবং জাহান্নাম থেকে মুক্তি পাবো বড় সুন্দর প্রশ্ন করেছেন যে প্রশ্ন আমাদের প্রত্যেক মমিনদের মধ্যে হইতে এই প্রশ্নতে আসা দরকার এবং প্রত্যেক মমিনের এই প্রশ্ন হওয়া দরকার যে আমরা সেটা হলেই যে আমাদের জেনে রাখা দরকার যে জান্নাত পা যেরকম তোমার জুতোর ফিতা একেবারে কাছে জান্নাত কাছে এবং তোমার কাছে। তার অর্থ হলো এই যে আমরা কখনো এটা মনে করব না যে আমি কোন কাজ করছি এর বিনিময়ে জান্নাত পাবই পাবই এমনও হতে পারে যে শত নে কাজ করার পরেও শেষ মুহূর্তে একটা অন্যায় করার কারণে আমাদের সকল নেকিটা মুশিয়ে যাবে ঠিক এর অপোজিট সেটা হলেই যে অনেক সময় এমনও হতে পারে যে সারা জীবন অশ্লীল কাজ করার পরেও অন্যায় করার পরেও জীবনের শেষ মুহূর্তে এমন একটি কাজ করার বিনিময় আল্লাপাক জান্নাত দিতে পারেন তো আল্লাহ আমাকে কোন কাজের বিনিময়ে জান্নাত দিবেন সেই একটি কাজ কোনটি কোনটা আল্লাহ পছন্দ করবে তো সেই কাজটা আমাকে খুঁজে বের করতে হবে সেই কাজটা সেই সময়টা পাওয়ার জন্য হেফাজতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য আমাকে হেফাজত বন্দি করতে হবে এর অর্থ এটা নয় যে বেশি এবাদত করার দরকার নেই অল্প কিছু করলে হবে তা নয় বরং এবাদত করতে হবে এবং আল্লাহর কাছে সর্বক্ষণ দোয়া করতে হবে আয় আল্লাহ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহ তুমি আমাকে সঠিক পথে রেখো এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহ তুমি আমাকে জাহান্নামের সকল কাজ থেকে মুক্তি দান করো তো জাহান্ন অনেক সময় অতি সহজেও পাওয়া যায় অনেক সময় অত কষ্টেও পাওয়া যায় না ঠিক এমনই জাহান্নামও মানুষ ছোট্ট একটা গুণের কারণে উদাহরণ সম্পর্কে মানুষ কখনো আল্লাহর সন্তুষ্ট কোন একটি কালেমা বলে একটি কথা বলে যে একটি কথা বলার তার কোনো পরোয়াও নেই তার ইচ্ছাও নেই হঠাৎ করে কোনো একটি কথা সে বলে ফেলে দেয় বলছেন সে একটি কথা বলার কারণে যেহেতু সেই কথাটি আল্লাহ সন্তুষ্টির কথা আল্লাহ পাক তেমনি মানুষ কখনো কখনো আল্লাহর নাফরমানির কথা বলে সাথ আল্লাহ গজবের কথা বলে যে কাজটি আল্লাহ পছন্দ করে না যে কথা আল্লাহ পছন্দ করে না এ ধরনের কোন একটি কথার বলার কারণে যে ব্যক্তির জীবনের শেষ কালেমা হবে লাহা ইহাল জাননা ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করব তাহলে জীবনে শত থাকার পরেও শত অন্যায় থাকার পরেও আল্লাহ যদি আমাকে ওই কালেমা পরার তৌফিক একমাত্র আল্লাহ আমাকে দিবেন তখন যখন আল্লাহ আমার প্রতি রাজি এবং খুশি হবেন আল্লাহ যদি আমার প্রতি নারাজ হন খুশি না হন তাহলে ওই সময় এই কালেমা আমার মুখে উচ্চারণ করা তৌফিক তিনি দান করবেন না তো বুঝতে পারলাম যে কোনো একটি আল্লাহ সে কোনো মরুভূমি এলাকায় সফর করছিল সফর অবস্থায় কোনো একটা কুয়ার পাশে যে সে নিজে সেখানে পানি পান করেছে এবং সেখানে দেখতে পেয়েছে যে একটা কুকুর পিপাসায় সেখানে তার জিব্বাটা বের করে জান। চলে যায় চলে যায় এমন অবস্থায় দেখতে পেয়েছে তো তার ভিতরে একটি মায়া আসছে যা আমাকে যখন পিপাসা লেগেছিল তখন আমার কত কষ্ট হয়েছে তো এই কুকুরটা পিপাসায় সে কত কষ্ট পাচ্ছে সে তার কুকুরের উপর মায়া করে তার কুকুরের উপর দয়া করে সে কুঁয়ায় নিচে যেয়ে কুয়া থেকে পানি উঠিয়ে কুকুরের মুখে দিয়েছে আল্লাহর কাছে এই একটি কাজ এত পছন্দ হয়েছে যে এই একটি কাজের বিনিময় আল্লাহ তাকে জান্নার দিয়েছে সুভান আল্লাহ আল্লাহ রুবি আর একটি ঘটনা বলেছেন যে আমি দেখছি জান্নাতে এমন একজন ব্যক্তিকে যেই ব্যক্তি রাস্তাতে কোনো কষ্টদায়ক জিনিস দিল এই জিনিসটি সরিয়ে দেওয়ার কারণে আল্লাহ পাক তাকে এই একটি কাজের বিনিময়ে জান্নাত দিয়েছে তাহলে কষ্টদায়ক জিনিস যদি রাস্তা থেকে সরে দেওয়ার বিনিময় যদি জান্নাত হয় তাহলে যারা মুসলমানকে কষ্ট দেয় এবং মুসলমানকে কষ্ট দেওয়ার চেষ্টা করে মুসলমানের বিরুদ্ধে হাতিয়ার উঠায় মুসলমানের বিরুদ্ধে সে অস্ত্র করে তাহলে ওই ব্যক্তির পরিণাম কি হবে এবং একটি কাজের বিনিময়ে আল্লাপাক জান্নাত দিতে পারেন ঠিক তেমনি ছোট্ট একটি অপরাধের কারণেও আল্লাপাক জাহান্নাম দিতে পারেন এ বিষয়ে একটি উদাহরণ নবী মোহাম্মদুর রসুল্লা সাহাশালাম বলেছেন যে দুইজন বন্ধু ছিল কোন একদিন সে তাকে যখন দাওয়াত দিয়েছে সৎ কাজের জন্য নামাজ পড়ার জন্য কোনো দিনে কাজের জন্য তখন সে বলছে যে তুমি করো তোমার দরকার তুমি করো আমার দরকার নেই তো সে রাগ হয়ে বলছে ও আল্লাহর কসম খেয়ে বলছি আল্লাহ তোকে ক্ষমা করবে না তো আল্লাহ তারা বলছেন মানিল্লাদি আল্লাহ আলাই। কে আছে যে আমার উপরে কসম খেয়ে বলল যে আমি ক্ষমা করে বললো না আমি তাকে ক্ষমা করে দিয়েছি। অন্য একটি রেবায়তে আছে যে আমি তার জায়গায় ওকে দিলাম আর ওর জায়গায় তাকে দিলাম অর্থাৎ সে একটা অন্যায় করেছে যে একজন গুণাগারকে আল্লাহর কসম খেয়ে বলছে যে আল্লাহ তোকে ক্ষমা করবে না তো এটা আল্লাহর কাছে অপসন্দনীয় কাজ করা এটা সম্পূর্ণ আল্লাহ পাকের ইয়ার তাহলে ওই ব্যক্তি কথা বলতে যে একটা করেছে একটা ভুল করেছে যে ভুলের খাসারাত হলে এই যে আল্লাহ পাক যার বিষয়ে কসম খেয়েছে ক্ষমা করবে না আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে তো এই সংক্ষিপ্ত আলোচনায় আমরা জানতে পারলাম যে আমাদের প্রত্যেকের যেমন আশায় যে আমরা আমল করব এই আমলের উপরে এই পক্ষ থেকে তৌফিক আমাদেরকে পেতে হবে এবং তার ওসিলা তালাশ করতে হবে তোমরা আল্লাহর তাকো অবলম্বন করো আল্লাহর ভয় করো তাহুলা এবং তুমি তার দিকে যাওয়ার জন্য ওসিলা তালাশ করো সেই ওসিলাটা কোনো ব্যক্তি নয় ওসিলটা এ ধরনের কোন নেক আমল, আমল। যতই ছোটরা কোনো না কেন আল্লাহ বলেছেন আগুন থেকে মুক্তি দান করো যদিও খেজুরের একটি অংশের মাধ্যমেও হয় একটি অংশ দিয়েও নিজেকে জাহান নাম থেকে মুক্তি করানো যেতে পারে তো এর পরে এখন একটি বিরোধী এই বিরোধীর পরে আমি ওই হাদিসটি আপনাদের সামনে নিয়ে আসবো যে হাদিস আমাদের জান্নাতে পাওয়ার সকল পথ সেখানে আসে আল্লাহাক যেন আমাদেরকে আমল করা তৌফিক দান করেন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 शनिवार रत साढ़ सा पुन समचारकाल साढ़ नटाय बांगलेशेेल्लासंति জানবো মানুষ তো আদম হুসেনের शुभ परिणति पर সালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত বিরতির পূর্বে যে বিষয়ে আলোচনা করছিলাম সেটা হলেই যে আমরা সকল ধরনের গোনা থেকে দূরে রাখব এবং আমরা জাননাতে যাওয়ার পথ খুঁজবো এবং জাননাতে যাওয়ার পথ এবং আমল আমরা করার চেষ্টা করব। সে বিষয়ে বলছিলাম যে অনেক সময় অধিক এবাদত করেও জানা না পাওয়া যেতে পারে আবার অনেক সময় অল্প ছোট একটি আপনাদের সামনে বলছেন আল্লাহ করেছেন একজন ব্যক্তি হে আল্লাহ নবী সাল্ল সাল্লাম আপনি আমাকে এমন কিছু আমল সম্পর্কে বলুন যে আমলটি আমাকে জান্নাতে প্রবেশ করবে এবং জাহান্ন থেকে মুক্তি দান করবে তো আল্লাহ আল্লাহ মানসারাহুল্লাহ আর এটা অত সহজ কাজ নয় জান্নাতে যাওয়ার জান্নাতের পথ অবলম্বন করা এবং তার প্রতি আমল করা এটা সে দেখতেই পারবে আল্লাহুল্লাহ আল্লাহ যাকে সহজ করবে এই জন্য যাওয়ার জন্য সহজ পথ সেটা আমাদেরকে অবলম্বন করতে হবে এবং আল্লাহ আল্লাহর আলমিন আমাদেরকে যে পথ গুলি দিয়েছেন আল্লাহ নবীলাম যে পদ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সেই পথ আমাদেরকে অবলম্বন করতে হবে তো আল্লাহ নবীলাম বলছেন তোমার প্রশ্নটা সুন্দর প্রশ্ন তবে শুনে রাখো এর উত্তরটা শোনো জান্নাতে যাওয়ার জন্য তোমাকে কি কাজ করতে হবে আমি বলছি প্রথম নম্বরে বলেন তা আবুদুল্লাহ তুসরিক বিহি সেই আহ হে মাছ তুমি যদি আল্লাহ করো এবং আল্লাহর সাথে আল্লাহর এবাদত ছাড়া জান্নাত পাওয়া যায় না এবং এটাও জানতে হবে যে এবাদতের মধ্যে যদি শিরিক থাকে তাহলে ওই ব্যক্তিও জান্নাতে যেতে পারবে না এই জন্য আল্লাহ রাস্লাম বলছেন যে জান্নাতের পিপাসি হবে তাকে এটা মনে রাখতে হবে তোমাকে এবাদতের মাধ্যমে জান্নাত পাওয়ার চেষ্টা করতে হবে এবং সেই কোন তার অর্থ জান্নাত পাওয়ার জন্য নামাজ না পড়ে জান্নাত পাওয়া সম্ভব নয় অবশ্যই নামাজ পড়তে হবে ওয়া তান রমজানের মাস যখন আসবে তখন তোমাকে রমজান মাসে রোজা রাখতে হবে জাকাত এবং তোমাকে জাকাত প্রদান করতে হবে বাইত এবং হজ করতে হবে ইসলামের পাঁচটি রুকনের কথা বলেছে যে হেস মাহাস তুমি যদি জান্নাত পেতে চাও তাহলে তোমাকে এই পাঁচটি কাজ অবশ্যই তোমাকে করতে হবে যে পাঁচটি কাজ ইসলামের একেবারে স্তম্ভ এটা ছাড়া জান্নাতের আশা করা সম্ভব নয় তবে উনি বনাস হিসাবে অর্থাৎ তিনি তো করেছেন জান্নাতে যাওয়ার পথ বা জাননাতে যাওয়ার আমল সম্পর্কে বলুন তো আল্লাহ ইসলাম বলছেন যে একজন ব্যক্তি জাননাতে যাওয়ার জন্য এটাই তার জন্য যথেষ্ট তবে আলা আলা খায়ের আমি তোমাকে আরো কিছু ভালো কাজ সম্পর্কে কি বলবো না তো তিনি বলেন হ্যাঁ হে আল্লাহ তার অর্থ হলো এই যে এটা হলো অতিরিক্ত কাজ জাননা পাওয়া যাবে এবং অনেক ক্ষেত্রে যখন এগুলি কাজের ভিতরে ত্রুটি থাকবে তখন এই বাকি যেগুলি বাড়তি কাজ আছে এটা সেই গ্যাপটাকে পূরণ করে দিবে যেমন আল্লাহ ইসলাম বলেছেন আউ বল মা হাসাউবির আদুমিনের দিনে বান্দাকে সর্বপ্রথম নামাজকে জিজ্ঞাসা করা হবে নামাজ যদি তার কম রয়ে যায় নামাজ কাজা হয়ে থাকে তো আল্লাহ বলবেন যে তার নফল সম্পর্কে দেখো তার কি নফল নামাজ আছে যদি নফল নামাজ থেকে থাকে তাহলে সেই নফল নামাজটিকে মর্যাদা দিয়ে তার এই ঘাটতিটাকে পূরণ করার চেষ্টা করবে তাহলে বুঝে আসলো যে অনেক সময় বাড়তি কাজ করলে তেয়ামতের দিন এটা আমাদের বনাস হিসাবে কাজে আসবে তো আল্লাহ যদি জান্নাত উনি বললেন আর সৌম জুন নতুন রোজা একটি ঢাল স্বরূপ রোজা ঢাল এটা রোজা ফরজ রোজাও হতে পারে এবং নফল রোজাও হতে পারে ফরজ রোজার কথা তো আগে বলেছেন কথা সুমা রমাদান রমজান রোজা রাখতে হবে তো এখানে বলছেন যে জাহান নাম থেকে মুক্তি পেতে গেলে আরো কিছু নফল রোজাও রাখো নফল রোজা সেটা যে আমি ইচ্ছা করে রাখবো তা নয় শরীয় যতটুকু আমাদেরকে শিখিয়েছেন যেমন আরাফার দিনের রোজা আছে ঠিক তেমনে আশুরার রোজা আছে ঠিক তেমনে প্রত্যেক সাপ্তাহিক রোজা আছে সোমবার এবং বৃহস্পতিবার মাসিক রোজা আছে তেরো চোদ্দো পনেরো তারিখের রোজা আল্লাহ নবী সালাম বলছেন আর সৌম জুন নতুন রোজা ঢালস্বরূপ অর্থাৎ এগুলি রোজার মাধ্যমে জাহান নাম থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ঢাল হিসাবে এটা ব্যবহার হবে এরপরে উনি বলছেন সদকা করবা জাকাত করতে হবে এই সদকাটা মানুষের গুনাকে এমন ভাবে নিভিয়ে দেয় এমন ভাবে মুছে ফেলে দেয় যেমন নাকি পানি আগুনকে নিভিয়ে দেয় এরপরে বলছেন সালাতুর রাজুলি ফি জৌফিল ামাজ এটা তো আমাদেরকে তবে অতিরিক্ত আরো কিছু ওনার উপর আল্লাপাকরজ করে দিয়েছিলেন মুজাম্মিনা কালিলা অর্ধেক অথবা অর্ধেক কিছু কম পাক ওনাকে তাহাজ পড়ার জন্য নির্দেশ দিয়েছেন আইসার জন্য এই যে আল্লাহ নবী সালাম জান্নাতে যাওয়ার জন্য শুধু ফরস রোজার উপর ভরসা না রেখে উনি আরো তাহাজ পড়েছেন আরো কিছু নফল নামাজ উনি আদায় করেছেন এরপরে উনি বলছেন হে আমি কি তোমাকে কোন জিনিসের মাথা এবং কোন জিনিসের স্তম্ভ এবং কোন জিনিসের সবচেয়ে উঁচা স্থান সম্পর্কে বলবো না বলছেন বালাই আর বলেন উনি বলছেন ইসলাম প্রত্যেক মূল ইসলাম ইসলাম নেই তো আপনার কোনো এবাদত গ্রহণযোগ্য হবে না মূল ইসলাম সালাদ এবং তার যেটা ভরসা টিকে থাকবে সেটা হলো সালাত এবং সবচেয়ে উঁচু কাজ আল্লাহর কাছে সবচেয়ে যেটা প্রিয় কাজ সেটা হলো আল্লাহ রাস্তায় জেহাদ করা এরপরে নামাজ সালাত এবং এবং নফল নফল সালাত এরপরে সবগুলি এবাদত এগুলি জান্নাত পাওয়ার মাধ্যম জান্নাতে যাওয়ার জন্য এগুলি মাধ্যম এগুলি ছাড়া কোনো ব্যক্তি যদি বৈরাগী হয়ে বসে থাকে এবাজত বন্দেগির কোনো ভরিক্ষেপ নেই মুসলমান হয়েছে সালাচ আদায় করে না রমজানের সম সে আদায় করে না এবং জাকাত প্রদান করে না হজ করে না তাহলে আল্লাহ নবী সালাম বলছেন না জান্নাত পাওয়ার আশা আছে যার ভিতরে যে পেতে তাকে এগুলি কাজ অবশ্যই করতে হবে অবশ্যই করতে হবে তবে একটি জিনিস লক্ষণীয় সেটা হলোই এবাদত করা ভিন্ন জিনিস আর এবাদতটাকে হেফাজত করা সংরক্ষণ করা এটা আর জিনিস তো আল্লাহ নবী সালাম বললেন তুমি যে এটাকে গুলি করবে এটা হলো এই সব কিছুর মূল অর্থাৎ অনেক সময় এই জোবানের মাধ্যমে একটি কথার কারণেই আমার সবগুলি এফাজত নষ্ট হয়ে যেতে পারে অনেক সময় এই জোবান থেকে একটি কালেমা বের করার কারণে আমার এই সবগুলি ধ্বংস হতে পারে ঠিক তেমনই আল্লাহ রেজামন্দি হে আল্লাহ নবী সালাম আমরা আমাদের জোবান থেকে যা কিছু কথা বলি এটারও মু করবেন এটারও ধরপাকড় করবেন এটারও বিচার করবেন আল্লাহ নবী বলছেন দেখো তার একটাই কারণ সেটা হলো আল্লাহ তিনি বলেছেন আল্লাহ রবি বলেছেন লজ্জাস্থান হেফাজত করার জিম্মাদার যদি কেউ আমাকে দিয়ে দেয় এবং তার জবানকে হেফাজত করার জিম্মারি যদি আল্লাহ নবী স্লাম বলেছেন তাকু আল্লাহি ও হসনুল খুলুক আল্লাহর তাকুয়া আল্লাহর ভয় এবং ও হসনুল খুলুক এবং সুন্দর চরিত্রের অধিকারী হওয়া এবং ওনাকে যখন জিজ্ঞাস করা হয়েছে যে সবচেয়ে বেশি জাহান্নামে যাবে কোন আমলের কারণে তখন আল্লাহ নবী সাম বলেছেন যে আল ফামু আল ফারজ অর্থাৎ জবান মুখ এবং আল ফরাজ এবং লজ্জাস্থান প্রত্যেকে দেখি নিজের আমলের দিকে তাকিয়ে দেখি তাহলে আমরা আজকে যে ফেতনার মধ্যে লিপ্ত আছি সেই ফেতনাটা মূলত জবানের ফেতনা এবং লজ্জাস্থানের ফেতনা আজকে আল্লাহ পাকে যত রকম নাফর হচ্ছে এই সকল নাফরমানির পিছনে এই দুটাই কারণ আছে হে মুসলিম ভাই सामने गुणार विषय आलोचना कर प्रकार विषय आलोचना किसुबतर सम्पर्क आलोचना सकल गुणा मुक्ति पावर की सामने ये हदीस के उपस्थापन करल्लासे दुआ करब आल्ला पा जानक सकल धरण गुणा थे आल्ला पाद के हेफाजत करें आल्ला पक जानकू इबाद এমন কিছু কাজ আল্লাহ পাকজন আমাদেরকে করার তৌফিক দান করেন যে কাজের বিনিময় আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন যেমন নাকি আমরা আল্লাহ তিনি আল্লাহ নবীলামকে এই প্রশ্নই করেছিলেন যে হে আল্লাহাম আপনি আমাকে কিছু আমল সম্পর্কে বলুন তো আল্লাহ নবী সালাম যতটুকু আমল উনি আমাকে জান্নাত পাওয়ার জন্য বলেছেন এতটুকু আমল যদি আমি এবং আপনারা সবাই আমরা যদি করতে পারি তাহলে ইনশা আল্লাহ তালা আমাদের জান্নাতে যাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ পাক যেন আমাদেরকে ইসলামের পাঁচটি রুখুন এবং এর সাথে সাথে কিছু নফল সালাদ কিছু নফল সৌম এবং এই ধরনের কিছু বাড়তি কাজ করা যেন আল্লা পাক আমাদেরকে তৌফির দান করেন আল্লাহ আপনাদের সবাইকে দিনের নেক কাজ করা তৌফির দান করুন ওয়াখিরুদ্দান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি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 প্রতি সোমবার বুধবার ও শনিবার রাত এগারোটায় বা পুনঃ সম্প্রচার সকাল দশটায় বাংলাদেশে ডিসটিভি বাংলায় ডাক্তার জাকিরের আন্তরিক বার্তা পৃথিবীর সবচেয়ে বেশি বৃদ্ধি পাওয়া ধর্ম ुपुख रूप प्रकाश कर पंचाश बचर व्यवधान चौत्री चुरासी धर्म सब चीज वृद्धि पे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 यूरोपे सब चेसि बृद्धि पा धर्म हसलम पृथिवीते सब चेधि पाधर्म हम इसमाम तरबड़ी हजार हजार अमेरिकान इन ग्रहण करते हजार हजार यूरोपियन इसलाम ग्रहण करते बा मानुष के पृथ्वी इसलाम ग्रहण करते बाध्य कर तरबी एट्लम तरबारि शांत तरब यह तरबारि सत्य ए ज्ञान जाते आनव जर सकल समस्या समाधान पिछड़े समाज